নাহমদুন ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফারিকুন ফিল জান্নাতি ওয়া অল <laughs> এই মাজলিশে আসার বসার বলা সোনার তৌফিক আল্লাহাক দান করছেন আল্লাহাক রবীন্দিন তৌফিক দান করছেন এর জন্য শুক্রিয়া তোমরা সবাই বলে আলহামদুল্লাহ و نحمد الله على ما حضر الاسلام و من النبي علينا قال اللهم ازلص ما ذلك قال اللهم ازلص ما ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحل بكم رحمه الله لكم ولكن اعطاني এরকম এক হালকার নিকট থেকে রা করছেন আরবিতে হালকা বলা হয় একত্রিত হইয়া বসাকে এই যে বসছেন না আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই বন্ধুরা আপনি বুঝে শুনে কথা বলতেছেন না বুঝিয়া কথা বলেন যদি আপনার গুরু ঠাকুররা বলছে কোন বক্তব্য নেই দেড় নাই মোতাম সাহ দাম কাদু মারছিলেন এরপরে কামর উদ্দিন সাহ দাম কাদু মারছিলেন এরকম ইউসুফ মুফতি ইউসুফ সাহ দামখান এদের কাছে আমাদের কিছু বন্ধুরা সম্পর্কে ভালো ভালাই কিছু বলছে তখন ওস্তাদ প্রশ্ন করলেন তোমরা যে চরমনাই সম্পর্কে খারাপ বলতেছো চর্মনার খারাপটা কি সেইটা বলো মানে কি কারণে তারা খারাপ সেই কারণটা বলো সেই খারাপের কারণটা কি বললেন তা তো জানি না সবাই খারাপ বলে তাই বলতেছি তাদের সম্পর্কে কোন বক্তব্য নেই যেমন কেউ কেউ বলেন ইজিকির জায়জ নেই এরকম কিছু বন্ধু আছেন অথচ দেওবানদের কোন মুফতানি কেরাম যেমন বর্তমান জমন হাদিস তথাকথিত দেখবেন অধিকাংশ বাংলা শিক্ষিত মানুষগুলি এই ধোকার মধ্যে পড়ে আছে কি কথা ঠিক না তারাও যেরকম দিনের ক্ষেত্রে মুরুক্ষ এর্তে বুঝবেন। অনুকরণ করতে হবে ভালোদের যেই বিষয়ে যে বেশি পারদর্শী ওই বিষয়ে তার অনুসরণ করা চাই যেমন কোনো একজন আইন বেত্তা কার অনুসরণ করে যে ব্যক্তি আইন জানে না তার না যে ব্যক্তি ভালো আইন জানে তার একজন ডাক্তার অনুসরণ করে কার যে ব্যক্তি চিকিৎসা বিদ্যা পারদর্শী না তার না যে অনেক বেশি পারদর্শী তার একজন ইঞ্জিনিয়ার অনুসরণ করে কার যে ব্যক্তি কিছুই জানে না তার না যে বেশি জানে তার দেখেন দুনিয়ার ক্ষেত্রগুলিতে আমরা অনুকরণ করি যে যত বেশি জ্ঞানী ওই বিষয় যে যত পারদর্শী তার কিন্তু দিনের ক্ষেত্রে আমরা অনুকরণ করি যে ওই বিষয়ে যত মুরুক্ষ তার অনুসরণ করছেন একজন ডাক্তারের অনুসরণ করছেন অথচ যার অনুসরণ করছেন সেই ব্যক্তি ভালো আলেমদের সামনে বসারই ক্ষমতা রাখে না আনতে পারবেন না তাকে জীবনেও না জীবনেও আনতে পারবেন না কথা ঠিক না এই বিষয়ে যেহেতু মতানক্য দেখা দিয়েছে আপনার সমাধান দিতে পারবেন না আমরাও পারব না আমাদের মধ্য থেকে পাঁচজন নিয়ে আসেন আর জামাতের পাঁচজন লোক নিয়ে আমরা আসি তারা বসুক আলোচনা করুক কারণ এর সাথে কোন ভালো প্রস্তাব আছে তাই দরোদিনের দরকারটা কি লাফালাফি দরকারটা কি লিফ্টলেট বিলবার দরকারটা কি লিফ্টলেট তো বিলাবার দরকার নাই রমজান আসছে তারা আট টেকা বিশ টেকাত টেলিভিশন বলার তো দরকার নেই ওলামাই কলামের সামনে আনতে পারবেন না ওরা যে বাতেল এইটি হলো বড় প্রমাণ আর কোন দরকার নেই প্রমাণের বিশ না আট রেখা তুমি তারাবি পড়িও না ব্যক্তিগত ব্যাপার তুমি নামাজ পড়িও না ব্যক্তিগত ব্যাপার তুমি রোজা রাখিও না তোমার ব্যাপার তুমি ইসলাম মানিও না তোমার ব্যাপার কিন্তু ইসলামের মধ্যে কমতি বেশি করার ক্ষমতা তুমি রাখো না এরকম একটা হালকা নিকট থেকে রানা করলেন আল্লাহ রস্ত করলেন হে সাহাবারা এখানে কেন বস কি করতেস আমরা এখানে বসিয়া বসিয়া জিকির করতেছি জিকির করতেছি মাওলারুল্ল বলেন নেই নস্কুরুল্ল আমি না একত্রিত হওয়ার কথা এই হাদিসের থেকে সাহিত হয় আমরা বসিয়া বসিয়া জিকির করতেছি আল্লাহর যে জবাব দিচ্ছি উদ্দেশ্যে বসে অন্য কোন উদ্দেশ্যে বসি নাই নবী আল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে আমাকে খবর দিয়ে গেল আল্লাপাকি নিয়ে আল্লাহাকের মধ্যে গর্ব করেন কেন গর্ব করেন কারণটা কি কারণটা কি আল্লাপাক রব্বুল গর্ব করার কারণ হলো এই যে আকর্ষণ করছেনের মধ্যে নাই আছে নাকি তাদের চক্ষু আছে কোন সুন্দরী মেয়েদের আকর্ষণ তাদের চক্ষের মধ্যে নাই তাদের কান আছে গান গান শোনার স্প্রিয়া তাদের কানের মধ্যে নাই। কোন আকর্ষণ তাদের কানের মধ্যে তাদের জিব্রা আছে হারাম তাদের কোন চাহিদা বলার সবকিছু আছে কিন্তু গুণা করার কোন আগ্রহ তাদের মধ্যে নাই কিন্তু আমাদের চক্ষু আছে সিনেমাদের আগ্রহবাস চক্ষু আছে মেয়ের প্রতি আগ্রহ জবান আছে হারাম খাওয়ার আগ্রহ আছে মিথ্যা বলার আগ্রহ আছে অনুভূতি আছে ফেস্তাদের মধ্যে এই মুহূর্তে হাজারো মানুষ সিনেমার মধ্যে আমাদেরও সিনেমা দেখার আগ্রহ ছিল কিন্তু সিনেমাকে বাদ দিয়া আমরা এই মুহূর্তে বহু মানুষ এখন বারের মধ্যে গুনার মধ্যে লিপ্ত কিন্তু আমরা নেকের লিপ্ত। অনেক মানুষ গুনার মধ্যে গিভা শেখায় মধ্যে লিপ্ত হারাম কাজের মধ্যে ব্যস্ত কেউ জেনার মধ্যে ব্যস্ত কেউ মদের মধ্যে ব্যস্ত কিন্তু আমরা সবাই কোরআন হাদিস শোনার মধ্যে ব্যস্ত আল্লাহ আল্লাপ গর্ব করে দেখ ওরাও গুনার কাজ করতে পারতো কিন্তু আপনাকে আমাকে নিয়ে আপ্রেস মধ্যে গর্ব করেন খুব দামি আর গুরুত্বপূর্ণ যাই হোক এই মাজলিসের মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের আমরা লোক এখানে আসি কেউ চরমাই অনেক মহাবণ কেউ মহাব্যবী আলহিসালামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না তার আগে কে আমত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ ছিল না আসবে না আসতে পারে না এই নবী আলি সাল্লা সালামের গান মধ্যে শরীর মবারকের মধ্যে যেন একটা ফুলের কাটানো আঘাত না লাগে লোক গলা জীবন বিলাইয়ে দিস আবার আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য হাজার জীবনকে ধ্বংস একই ব্যক্তি একই ব্যক্তি যদি আল্লাহ নবীর ব্যাপার এরকম হয় তার চরম ছাতা এখানে একদল শত্রু থাকবে এইটাই বাস্তবতা ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায় আবার অনেক সময় সঠিক বুঝের কারণে দুস্পন বন্ধু হয়ে যায় আপনি চর্মনাই কে করেন খারাপ জানেন আমি আমার বন্ধুকে প্রশ্ন করতেছে আমার দোষ তুমি কি কারণে খারাপ জানো যদি আমাদের মধ্যে খারাপ থেকেই থাকে অনুযায়ী ধরিয়ে দাও এর পরেও যদি আমরা সংশোধন না হই তারপরে বলো আমরা গুমরাহ হয়ে গেছে কিন্তু তুমি একদিনও ধরাও নাই তুমি পিছনে পেশা শত্রুতা করো কারণটা কি তোমার মাধ্যমে কয়জন টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছে আর চরমনের মাধ্যমে কয়জন টুপি ছাড়া লোক টুপিওয়ালা হয়েছে তোমার মাধ্যমে কয়জন লোক দাড়িওয়ালা হয়েছে আর ঘৃণা করো তার মাধ্যমে লোকের দাঁড়ি তোমার মাধ্যমে কয়জন লোক সুন্নতি জামা পরিধান করছে আর এদের মাধ্যমে কয়জন লোক সুন্নতি জামা পরিধান করছে তোমার মাধ্যমে কয়জন লোক মদের বোতল ভেঙ্গে চুরমার করিয়া ফলাইছে। আমরা সবাই দায় আল্লাহ সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকি তুমিও ডাকো আমিও ডাকি তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু কি কথা ঠিক না যাই হোক এখানে বহু ডিজাইনের লোক আমরা আসি কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মুরুখ কেউ কেউ লীগ কেউ কেউ কেউ কেউ বিএনপি আসলে দুনিয়ার সুখ ও সুখ না দুনিয়ার দুঃখ দুঃখ না বুঝলেন কিভাবে নবী আল্লাহ হাদিস। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন লোক এখানে আসে বাস কিন্তু দুনিয়ার সুখ ও সুখ না দুনিয়া দুঃখ ও দুঃখ না কিন্তু ব্যক্তি জাহান্নামি হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে এক ব্যক্তি চির দুঃখী সুখ কি জিনিস কোনো দিন দেখে নাই আল্লাহাক তাকে জান্নাতি করিয়া দিবেন যে ব্যক্তি চির দুঃখী কষ্ট করিনি কারণ জান্নাতের নাজাম সুখ এত বেশি ওই সুখের সামনে দুনিয়ার দুঃখের কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে আর জাহান নামাকে প্রশ্ন করা তুমি কি পরিমানের সুখ দুনিয়াতে নাই মানে জাহান নামের কষ্ট এত মারাত্মক এত কঠিন ওই জাহান নামের কষ্টের কারণে মুহূর্তের মধ্যে সমস্ত দুনিয়ার সুখের কথা ভুলিয়া যাবে মনেই থাকবে না মুহূর্তের মতো সব ভুলিয়া যাবে কাজে দুনিয়ার সুখ সুখ না দুনিয়ার দুঃখের সুখ দুনিয়ার সুখের মতো ভেজাল যুক্ত আর জান্নাতের সুখ ও ভেজাল মুক্ত জাহান নামের ও ভেজাল মুক্ত কি কথা ঠিক না যেমন আপনি আসামি জর সাহেবের কাছে গেছেন আসামি হিসাবে সেখানে অশান্তির মধ্যে শান্তির ভেজাল পিটান মাসে একটু ডালা দিছে কিভাবে ডালা দিচ্ছ কেন একটু আরাম লাগে অশান্তির মধ্যেও শান্তির একটু ভেজাল আছে খাওয়ার শান্তির বিষয় কিন্তু বেশি বেশি খাইতে খাইতে প্যাট টন টন টন অশান্তির ভেজাল আছে কথা সত্য না মিথ্যা দুনিয়ার শান্তির মধ্যে অশান্তির ভেজাল আর দুনিয়ার অশান্তির মধ্যেও শান্তির ভেজাল আছে কিন্তু জান অশান্তির কোনো ভেজাল নাই যেমন দুনিয়ার খাওয়ার শান্তি তার মধ্যে অশান্তির ভেজাল আছে কি নাই পেটের মধ্যে বুটবুট করে গ্যাস হয়েছে হজম হয় নাই। কিন্তু জান্নাতের যত নাচ নিয়ে আপনি ভক্ষণ করবেন পেটের মধ্যে বুট বুট করবে না গুড গুড করবে না পেট ফুলবে না পায়খানা হবে না প্রসাব হবে না ঢেকুর দিবেন সবশেষ কোন অশান্তির ফল আবার খাও আবারও একটু আগে যে আপেল খাইছিল যেই সাপ দ্বিতীয়বার একই গাছ থেকে আপেল খাবার তার মধ্যে ভিন্ন সাপান এই মাত্র আমি আমি তোমার ওই খানার মধ্যে কোন অশান্তির ভেজাল নাই ঘুমের মধ্যে কোন অশান্তির ভেজাল নাই আলোর মধ্যে কোন অশান্তির ভেজাল নাই সব জায়গায় শুধু শান্ত কেন আনলো নিজেই বলে সালামুন কৌলির তোমার পূর্বর তরফের শান্তি শান্তি অনেক দেখা লাগবে না আল্লাহ কিন্তু আল্লাহ না করুক যদি জাহান নামে চলিয়া যাও এমন শাস্তি যার মধ্যে শান্তির কোন ভেজাল নাই বিভিন্ন সেকশন হবে বিভিন্ন জায়গা হবে যেরকম গারোদ খানার মধ্যে জেলখানার মধ্যে বিভিন্ন সেকশন আছে হাজুদের জন্য এই এলাকা যারা ফাঁসির আসামি তাদের জন্য এলাকা যারা বিভিন্ন কেসে না গোটা জাহান নামেদের মধ্যে যার সবচেয়ে কম শাস্তি আসে খাসা আবু তলের এই কম শাস্তির নমুনা হলো এই যে তার পায়ের মধ্যে দুইটা জাহান আগুনের জুতা পরাইয়া হবে বাবার কবর রওনা করছো বাবার শান্তি চাও তো জান্ন শান্তি চাও জাহান্নাম দু সবচেয়ে বড় মেয়ে মাত হলো আমার মাওলার দিদার আল্লাহ আমার মাওলার দিদার সবচেয়ে বড় নেমাত আমার মাওলা কে দেখতে পারবা যেত চাঁদ দেখতে পারে ঠিক তদ্রুব আমার মাওলায় যখন সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে তোমাকে একটা নজর দেখার তো দিও সাঁতারা ওনার অব্বাকম কামা তারা ওনার কামার লাইনাল বদারে যেরকম পূর্ণিমার চন্দ্র বিরা বিরি ধাক্কা ধাক্কি বেরিতে পর থেকে পর থেকে জায়গার থেকে দেখতে পারে ঠিক তদ্রুব আমার মাওলা যখন সত্তর হাজার নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই শেষদায় পড়িয়া যাবে এক শেষদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে মন আহবা অহাবাহ মন কারে লেখা আল্লাহ করে আল্লাহ লেখা হো যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আমার সাথে সাক্ষাৎ দিবে না তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও এক নজর দেখার তৌফিক বেনুমাজি বাবার তাহলে কি নিয়ে আর করছো রে বাবা কাল্ল না করু কাল্লা করুক মাওলার জাহান নামে চলিয়া যাও টোষক বানাইবে দুনিয়ার কোনো তুলার তোষক হবে না জাহান্ন পাথর এবং কয়লার তোষক হবে ওই তোষক কত মাইল ওজন হবে আমার মাওলা সারা কে জানে না তোদের জন্য হালাল করছি একটা মুরগি জবাই দিয়ে ফেলাই কত লাফাল করছে খা বন্ধ তোদের জন্যই হালাল করছি একটা গরু বান্দিয়া জবাই দিয়া বলেছে গরুরা কত লাত্তি করছে খাবি তোদের জন্যই হালাল করছি আমার এত নেমাত আমার হুকুম মানে নাই ওদেরকে টশুকের উপরে সোয়াইয়া দাও এবং হবে আমার মাওলা সারা কেউই জানেন না আল্লাহ রব আহ বলবে এবার ওই না পার থেকে নাট এবং বংকুড়ি আটকাইয়া দাও আল্লাহ না বলবেন একটা গাভীর বাচ্চা সারা রাত্রান দিয়ে রাখছে গাভীর বাচ্চাটা একবার শুয়ে আর একবার দাঁড়াইছে ডাক দিছে এই বনী আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া দায় করবি গাবির বাচ্চা দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনিয়া দমে খাওয়াইছি কিন্তু মানে নাই এই না যখন আগুন পড়তে থাকবে নাফার সহ্য করতে পারবে না আর ভাগ দেও পারবে বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনার হাতে ভাই ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেন তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে সাথে খেলতে আস বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে বাপরে আমরাও করোনা মহাদেশের দৃষ্টি দেখতে আছি কত গা আল্লাপের বান্দামানি সিনেমায় মজা পাইয়া ভিসি আর মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া নামাজ মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাই আর জাহান নামের কিনারায় আসেন নাচির মধ্যে আল্লাহ নাচি করা অবস্থায় হটা যদি পিছন ধাক্কা দিয়া ভাই উল্টে জাহান্ন পরিয়া যাবার বাবা আর তোমরা সহজে জাহান্নাম থেকে আগি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই কত মত কর মত করতে করতে আজরা মারিয়ার জাহান নামে ফলায় রাজি খুশি করিয়া মাওলার কবরে যাওয়া এই গ্রান্ট তোমাকে কে দিছে বাবা নবসে এবং শা এই গ্রান্ডি কেউ দিতে না তবে মুসলমান সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ান কামাল করিয়া মাওলার জাননা কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না এই ন এবং শান থেকে ফেরার জন্য কোনো একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুড়িদিনে ভেজাল কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত আমা যাড়তে আসেন না কেরাম ধরতে আছে। কলম নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আসে বির নাম কি ফলে পরিচয় চরমাই বুঝি না চরমোনার দাবার প্রসার করার জন্য বাবা যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইয়া যেরকম ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো কিয়ামতেন ময়দানে গলাগুলি বাঁধিয়া একসাথে জাননাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মা বোনেরা মা বোনেরা মাওলার দেবে মাপচা কান্না না আসলে মনের বোঝারে মন একদিনে এই ঘন দরজা দিয়ে নতুন বৌ হুই উড়ছিল মন কত মেয়েলায় শরবত খামাইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালে মামা করে মেয়ে কেন মে মামা করে ওরে মঞ্চুয় তোমার দিব না সাদা দাঁড়িয়ে যখন কান্দুল তখন তুমি লজ্জা পাই আল্লাহ কত বেগুন আর না বলে পায় নিচে ফেরেস পাক পাক না বি তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবাই গুণাগত মাফ করে আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধরা কাজ ফালাইয়া দিয়া দোকান করার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ দাড়ি কাটিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ সেনার মধ্যে জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদা মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও মোহমিনা কবরে শুয়ার হয়েছে সবাই কবরে আজাব কে মাফ করে দাও খাস করে আমাদের সায়কের কবর কে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সব তামাতের মধ্যে খুারিজি তাজমিনে গা গান